وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون আল্লাহ সবহান হুয়া তাল মহান দরবারে লাখো শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের দার্সে বসার তফিকে নায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ যে একজন মুসলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হচ্ছে মুসলিমরা কেবল আল্লাহকেই মানে সকল ক্ষেত্রে তারা শুধুমাত্র এক আল্লাতে বিশ্বাসী लाइला अंश नहीं लाइलांश्ला এটাকে তাখলিয়া বলা হয় খালি করা লা ইলাহ মানে কোন ইলাহ নেই আমরা খালি করলাম যেরকম একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে আমরা যখন এই বিল্ডিং এ আবার রং করবো তখন এই পুরাতন রঙের উপরে রং করা হবে না পুরাতন রংটাকে ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয় ঠিক এরকম প্রথমে লা ইলাহা। কোন ইলাহ নেই খালি করে দেওয়া इल्लाह दिए आल्ला के ग्रहण कर लाइला इल्लाल्लांश हल एक मान बर्जन इल्लाह के ग्रहण आल्ला जत बिल इला सबग के बर्जन करापे शुदुम्रल्ला के ग्रहण करा के विभिन्न रकम तबिल जाए ला इलाह मानी तखलिया खाली करा। धर्मेर संगे पार्थक्य नतुबा आल्लाश्वास करी कार्थक्य क्या प्रथम लाइलाहा इलाहा, इलाहा खाली की लाइला आल्ला मेने लाभ नहीं संगे मोश्रिक मूल झगड़ा मूल विरोधला क्या ना ইল্লাহ ওরাও মানে আল্লাহ আছেন ইল্লা ইল্লাহ মানি লাহা যদি আমি বিশ্বাস না করি ইল্লাহ হলে আল্লাহ আছেন এটা ওরা সবাই বিশ্বাস করত এ কারণেই দেখবেন যে আমাদের বিভিন্ন তরিকার জিকিরের মধ্যে খালি ইল্লাল্লাহ জিকির করানো হয় জায়েজ করলে অনেক কিছু জায়েজ করা দিনে এমন কিছু নয় জাহেজ করা যায় না ওই যে একটা আছে না বাবু তাবিল মফতিলের দরজা সব জায়গায় খোলা গান বাজনা যায়াজ করা যাবে না জায়েজ করা যাবে আল্লাহ রসুল সামনে কতগুলো ছোট ছোট মেয়েরা গান গাইতেছিল অমর্তাব আসলো আল্লাহ রসুল সবাই ছিল বাজনা এরকম ভাবে শ্রেজা করাও যায়রুল্লাহ করা যায় ইসফ আল্লাহ সালামকে করে নাই ইসফুল্লাহালামু খরুলাহু সুজ্জাদা করেছে তারা আজম আলাকেলো ফেরেস তারা তো গায়কে যদি সেজদা করা হয় তাহলে আদমকে কি করে করলো ফেরেস তারা এরকম ইউসুফকেলো কি করে তার ভাইয়েরা এরকম ভাবে কোরআনে আর দল কাহাফে আছে প্রসঙ্গে আছে যে এখানে কি হবে কেউ বলো স্মৃতিসৌধ হবে বিভিন্ন রকম প্রস্তাব আসলো শেষ পর্যন্ত যারা ক্ষমতাশীল ছিল তারা বলল কি অকালু আলাহিম যারা গালাবু আলা যারা ক্ষমতাশালী ছিল তারা বলল মসজিদা আমরা ওদের উপরে মাস্তিদ বানাবো মাস্তিদারের স্থান পাওয়া গেল মাজারে মস্তিদ তৈরি করা যায় আছে সব জায়েজ করা যাবে মিলাদ জায়াজ করা যাবে না কেন মিলাদ ও জায়াজ করা যাবে দূরস্বরী পড়া যায় दुरुद दाड़ी परा जाए बस जाए दादाई पड़ा दादाई पड़ा चीज भलो से आ लंडने आशा कर चिठी लिखी चूट तुम्हें तो, तो अनेक दूरे की तरह से पोछ जाओ তো সেই হিসাবে খেতাব করা হচ্ছে তাহলে সেই হিসাবে আমি ইয়ানবী সালাম আলীকে বলতেছি ইয়ানবী সালাম আলীকে জায়েজ হয়ে গেলে এরকম তাবিল করলে কিছুই জায়েজ করা যাবে কবরের জায়েজ করা যাবে রকম আর সাজদা দুই রকম সাজদাতুন তাও সাজদাতুন তাজমির সাজমির সারুল্লাকে করা যাবে দরিল ওইগুলো যা উল্লেখ করা হলো এইভাবে সবগুলোই জায়েজ করা যাবে অথচ এগুলোর পক্ষে ওলামা জায়েজ কিনা এটা নিয়ে আমি আলোচনা করছি না জায়েজ করা যাবে বরং ওনারা যে তরীকায় তার চেয়ে অনেক দলিল এই যে আমরা এরকম জায়েজ করব না তালাশ করবো আল্লাহ নবী করেছেন কিনা এরকম সাহাবাহাম করেছেন কিনা সেটা দেখবো আমরা এরকম জায়েজ করার সুযোগ নেই আমাদের তাবিল করে সব জায়াজ করা যাবে ডাক দিয়েছে আরেকজন মহিলা হাজির হয়ে গেছে এখন যে অবস্থা জিমা করে জেনার হদ আসবে না হদুদার বিশুভ হাত শোভা পাওয়া গেছে এখানে তো এরকম বিয়ের মধ্যে ঘটনা ঘটে যেতে পারে এরকম তাবিল করলে বহু তাবিল করা যাবে বিষয়টা হচ্ছে এই এখন ওই যে ইস্ফিরে ঘাস আছে বোখারিতে আল্লাহ রসুল বললেন যে মক্কার ঘাস কাটা যাবে না গাছ কাটা যাবে না হারামের সীমানার মধ্যে যে ঘাস এবং গাছ এগুলো কাটা যাবে না তো একজন সাহাবি বললেন ইল্লাল ইস খির এই ঘাস কাটা যাবে না গাছ কাটা যাবে না একজন সাহাবি বলেন ইল্লাল ইস খির ছাড়া ইস হচ্ছে আমাদের সন ঘাস যেরকম যে জঙ্গলে ঘাস হয় লম্বা লম্বা যে ঘাসগুলো হয় যা দিয়ে চালের ছাউনি কাজ চলে এটা ইস্খির বলা হয় তো সাহাবি বলেন ইল্লাল ইস খির আল্লাহ নবী কিছুই বললেন না একই কথা বললেন না ঘাস কাটা যাবে না ঘাস কাটা যাবে না তিনবার বলার পরে ও লোকটাও বলছে ইল্লাল ইস খির এরপর আল্লাহ নবী সালাম বলছেন ইল্লাল ইস इल्लाल घएक्ष लायुक आगे लायुक्ता आगे घास ला काटा घटा जाल्ल इस्खिर और स्तेजना करल घास का काटागे लाइल इल्ला जिकिर कत তারপরে যদি খালি ইল্লাহ বলে এটা যদি বলছি তুমি না এই তাবিলে কিন্তু প্রশ্ন হচ্ছে এই এই যে আমরা ইল্লাহ বলে আমার কলবে আল্লাহ আছে এই অর্থ আসলে ঘুর থেকে এটা তো লাহার মানই তো এটা লাহা যখন নফি করা হলো কোন ইলাহা নাই ইল্লাহ মানে একমাত্র আল্লাহ ছাড়া তার মানে দুইটা মিলিয়ে অর্থ হল আমার ভিতরে আল্লাহই আছে আমার এলেমে আমার জ্ঞানে আমার আকিদা বিশ্বাস আল্লাহরই আছে আমার কলবে তাও না এটা আর গুমরাহি আল্লাহ তালা কলবে না সে বিষয়টা আলাদা আলোচনা আসবে তো এখন যে বিষয়টা আসলো যে মানেই হচ্ছে আল্লাহ সবকিছু আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই আল্লাহ একমাত্র ইলা এটা ইহা বাদ দিয়ে খালি ইল্লাহ বলে থেকে ইল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তো কি হলো তো বিষয়টা হচ্ছে নফি ইহ হলো ইসবাত নফি আর ইসবাত মিলে তারপরে হসরের ফায়দা দেয় যে কারণে একমাত্র আল্লাহ সমস্ত কিছুর মাবুত আল্লাহ ছাড়া কোন ইহা নেই একমাত্র আল্লাহ হচ্ছেন মাবুদ এখন যদি কোন ব্যক্তি লাগে ওই যে কুফারদের সঙ্গে পার্থক্যটা আর একটা আছে তারপরে এটা অনেক বড় বড় বুজুর্গদের তরিকায় পাওয়া যাবে আল্লাহ রাসুলের তরিকায় নাই রসুল সাল্লাম তরিকার মধ্যে এই জিকির কোথাও না খুঁজে কোরআনের কোন দলিল নেই হাজিসের কোন দলিল নেই শুধুমাত্র বিভিন্ন তরীক এই যে আল্লাহ ছাড়া কোনুদ নাই তো ওইটা মিলে আর কি ইল্লাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই লাহা পরে এটা কি বাংলা ভাষা এখন আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এটা কেউ বলছে কিনা তো যদি এরকম ভাবেন তাহলে আমি বাংলাদেশের সবচেয়ে বড় শীর্ষ পর্যায়ে এখন যার অবস্থান তার কিতাব আছে আমার কাছে কিতাবটার নাম বলে দিয়ে ব্যক্তির নাম বলার আগে ফুয়াতে আহমাদিয়া এ বইতে পরিষ্কার লেখা আছে আমার কাছে বাংলাটাও আছে উর্দুটাও আছে দুইটা বইতেই লেখা আছে এই জিকির আল্লাহ নবী করেছেন কিনা বা সাহাবাইকে আমাদের শিখিয়েছেন কিনা কোরআনের কোথাও আছে কিনা হাদিসের কোথাও আছে কিনা তো বিষয়টা হচ্ছে আমরা এগুলো যাচাই করি না যেহেতু মূল গণ্ডগোলটা হচ্ছে গণ্ডগোল কোন জায়গায় আমরা এখন আজকে ওটা নিয়ে দলিলবেশ করব এটা আপনাদের খুবই জরুরি বিষয় কারণ আপনারা যদি এই কথাগুলো সমাজে বলেন তাহলে এখানে যে বিষয়গুলো আসবে আমরা দেখব আগের যুগের লোকেরা যে উত্তরগুলো দিয়েছে এখনো সেই উত্তরগুলো আসবে সে প্রশ্নগুলো আসবে আমরা দেখব যে যুগে যুগে কুফ্দের সঙ্গে মমিনদের পার্থক্য ছিল ঝগড়া ছিল নিয়ে নয় ইল্লাহ আল্লাহ আছেন কুফারা বলে আল্লাহ আছে আমরা বলে আল্লাহ আছে ওরা বলে আল্লাহর সিফাত আছে আমরা বলি আছে कुदरत आल्ला सब व्यवस्था मालिका मानी कुरानी सब कुरा गो मानी, मानी। पेश कर चंद्र सूर्य आसमान जमी सबकि मालिक आल्ला मानी गंडगोल ए दलिल की दलिल नहीं आसें एक नम्बर दलिल हम सुरफा सत् सुरार पैतृ नम्बर आयत আল্লাহ সুবাহ তারা বলছেন যখন তাদেরকে বলা হতো লাহ ইহু ইস্তক বিরুন তখন তারা এর থেকে মুখ ফিরিয়ে নিত অহংকার করত তারা অধ্যত্ব প্রদর্শন করত। তাহলে দেখা যায় যে মক্কার কুফ্দের ইল্লা কোন গন্ডগোল ছিল না গণ্ড ছিল কোন জায়গায় আমাদের মনে রাখতে হবে আপনি যখন বলবেন যে আল্লাহ তালা রেজিক দেওয়ার মালিক আমরাও মানি কিছুর থেকে কিছু হয় না সবকিছু আল্লাহ থেকে হয় বলে আমরাও মানি এতে গন্ডগোল নাই লাহার তর্জমা যদি আপনি এটা করেন কিছুর থেকে কিছু হয় না সবকিছু আল্লাহ থেকে হয় দোকানে খাওয়ায় না চাকরিদের খাওয়ায় না ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না ওরা বলবে অসুবিধা না আমরাও মানি তাহলে তোমাদের সঙ্গে গন্ডগোলটা কোথায় আমাদের তখন তারা বলবে যে তোমরা খালি আল্লাহকেই মানো ইল্লাহ বলো লাহার পরে ইল্লাহ বলো আর আমরা ইল্লাহ বলি মিন্দ বলি লাহা বলিনা লাহা ইল্লাহ বলি কি इल्ला भी मिन दल्ला गुपारिश कर पार्थक्य इन ओल्ला महबूद और ला अल्लाहओ आ गर पीर बुजुर्गियालिया क्षमता रखें तरह क्षमता आ এখানেই পার্থক্য বিষয়টা ক্লিয়ার হলো এর একটা দলিল বেশ কলাম আমরা কোরআনুল কারিমের সুরায় সাফাতের পঁয়ত্রিশ নাম্বার বলা আছে কি বলা হতো তখনই তারা ইস্তাক বিরুন তারা ওখান থেকে অহংকার করত অধ্যত্ব প্রদর্শন করত তারা এখান থেকে বরাত্ম প্রকাশ করতে এখানে ঝগড়া লাগাই দিত কোরআনুল কাইমের আরও একটা দলিল সুরায় সোহাতের ৩৫ নম্বর আয়াত এটা তো বললাম এখানে যে বিষয়টা আছে ইয়েস্তাক এখানে একটা শব্দ আমাদের খুব লক্ষণীয় বিষয় ইয়স্তাক বীরুন মানে কি তারা অধ্যত্ব প্রদর্শন করত বড়ত্ব দেখাতো কিভির প্রকাশ করত। তার মানে তারা বলতো যে আমাদের মোকাবেলা করতে পারব না আমাদের এগুলো বললে আমাদের শক্তি আছে আমাদের জনবল আছে আমাদের গদ্দিন আসীন আছেন আমাদের মাজার আছে আমাদের পীর আছে আমাদের এমপি আছে মন্ত্রী আছে আপনি বলতে থাকবেন তাদের ব্লাড প্রেশার বাড়তে থাকবে তাদের শিরিকের প্রেসার বাড়তে থাকবে এজন্য তারা বলতে লাগলো লুনা তারা ওখানে বললো ছত্রিশ নাম্বার যেটা বলা আছে সুরাহ সফতের আইন আলি হাত আমরা কি আমাদের আলেজন এক পাগল, কবির কথায় এটাকে আমি শিরোনাম দিয়েছি এক শাসে যখন দাওয়াত আসলো সাথে সাথে দুই গালি দিলি এক শ্বাসে কি কি লেসা মজনুন আর এখানে একটা যিনি লক্ষণ বিষয় এখানে লাইলা ইন দাওয়াত দেওয়া হলো তারা কি আইননা লা তার लाईलाहार मानी बहबुदर लाई के त्याग करते बुझते क्या परिष्कार बुझते पे लहार मध्य बर्जन करा এটা যে তারা বুঝতে পেরেছে তারা বলতো তারিকু আমরা আমাদের আলেহাদেরকে তরক করব বর্জন করব ছেড়ে দিব ত্যাগ এক লেসা ম কবির কথায় তাহলে এখানে বুঝা যায় তারা বুঝতে পেরেছিল আছে বলে তারা বললো ওই যে পড়ে আস এুন তো এটা হয়েছে এখানে তারা পাইলো কোথায় যে লেকু যে বলল পাইলো কোথায় মানে তারা বুঝতে পেরেছে যে এখানে কি আছে সুতরাং যদি বর্জন করা না হয় তাহলে কি হবে তাহলে মুসলিমদের সাথে আর কুফারদের সাথে কোন পার্থক্য না এজন্য দেখেন এই যে তারা গ্যালিগুলো দিল আল্লাহ তালে প্রতিবাদ করেছেন কোরআন আমি তাকে তার জন্য শোভনীয় নয় আবার অপর থেকে আল্লাহ রসুলকে মাজনুন্ন বলেছে এটার জবাব দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল করিমের সুরায় নিতরে নুন অল কালাম কালামের ভিতরে ওখানে বলা আছে माँब रिक नबर न्या अनुग्रह पागल नन आया कलम एक दुई नम्बर आयत दुई नम्बर दल्फारेब चेक करब तक गंडगोल देखी जरा सूरा सदर पांच नम्बर आयात पेश সেখানে মিথ্যা এখানে একটা আমি শিরোনা দিয়েছি গালির সংখ্যায় আরো সংযোজন আগে ছিল দুইটা কি কি আর এখন হলো কি এরপরে তারা বললো আজ আল্লাহাতলাহাদেরকে এক ইটা বড় আশ্চর্য কথা যেটা আমরা গত বেলা বলেছিলাম এখানে পরিষ্কার বোঝা গেল কুফারা বুঝতে পেরেছিল গন্ডগোলটা কোন জায়গায় মধ্যে কোথায় যে তারা বললো আজ আল আহাত্তাদেরকে समस्त महबूदर मध्य सीमिलेवी एत आल्ला केंद्रिक सब करते बुझते पे मूल पार्थक्य कौन जैगे लगे तो ना कि आल्ला बुलेट ऐसे दिए मार्मक बुलेट এটা সুরবনে ইসরায়েলের ছেলে আর একটা সুরাইবনে ইসরাচল্লিশ নাম্বার আয়ত এখানে আল্লাহ বলছেন যখন আপনি কোরআনে আপনার রবের এককত্ব বর্ণনা করেন ওয়াহদাহু এখানে কি শব্দ যোগ হল ওয়াহদাহু এই ওয়াহদাহু শব্দটা উল্লেখ করলেন এক আল্লাহ আলা তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় নফুরান অনীহা বসত নফরাত করে অনিহা প্রকাশ করে তারা ওয়াল্লাও পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় এখানে ক্লিয়ার হয়ে গেল ওয়াল্লাহ শব্দ অর্থ হল মানে কি করা পিট ফিরে পালায়ন করা তো মানে প্রদর্শন করে তারা চলে যায় এটাকে ঘৃণা করে এটাকে অনিহা প্রকাশ করে তারা চলে যায় এখানে আমরা দেখলাম আল্লাহ তালা পরিষ্কার করে দিলেন যে কুফ্ফাররা আল্লাহর জিকির করলে অসুবিধা মনে করে না মনে করে কোন জায়গায় ওয়াহদাহু এখানে ওয়াহদাহ চলে আসলো এক ইহের এক ইহের আনুগত্য এক আল্লাহ মানতে যদি তারা কি করে তাহলে কিভাবে ডাকা ডাকি করে সন্ধ্যার সময় আবার কি করে ঢোলবাজা আল্লাহ আরোদের সৃষ্টিকর্তাকে ডাকে খ্রিস্টানরাও ডাকে এহুদি তো আপনি দেখলে আর হবেন আপনার যখন ওসামিলেন লাদেনকে যখন গুলি করলো যে तो ओबामा के संबादा पज के ईश्वर सन्तु जिरनुमा उम्ला हत्या ईश्वर के सतुष्ट कर तर मान दुई नम्बर ईश्वर के संतुष्ट कर तीन नम्बर जेहत कर জেহ আপনারা আশ্চর্য তিনবার বলেছে মানে এটা ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধ তোমরা ওখানে গেলে তাদের ভাষা শহীদ হয়ে যাবে তো তারা তো জেহাদ করার জন্য আসতেছে তারা আল্লাহ বিশ্বাস করছে না তারা নিজেদের জমি ত্যাগ করে নিজের ভূমি ত্যাগ করে তারা আফগানিস্তানের পাহাড়ে পর্বত কষ্ট তো কম করে না কেন খালি কি দেশের জন্য আর চাকরির জন্য চাকরির জন্য কেউ জান না তাদেরকে বোঝানো হয়েছে যে এটাতে তোমরা স্বভাব পাইবা পরকালীন মুক্তি নির্ভরের উপরে আমরা যেমন সাহারতের মর্যাদা বয়ন করি ওরাও কি করে এই জন্য আপনাদের সময় থাকলে ওদেরকে বলেন ওই যে ব্যক্তি বললো এগুলো ভিডিও আছে প্রত্যেকটার যখন এদেরকে পাঠানো হয় তখন এদের মাথায় বাইবেল রেখে গির্জা তারপরে কি করা হয় এদের চুমু মাথায় রাখে শপথ করে আসে যে আমরা ধর্মযুদ্ধে যাচ্ছি এবং এখানে পৃষ্ঠপ্রদর্শন করবো না পালাবো না ইসলামে যেমন জেহাদের ময়দান থেকে পালানো কি হারাম আকবরুল কাবায়ের যে সারটা মধ্যে একটা আল ফেরার মিনা মানে যুদ্ধের মাদান থেকে পলায়ন করা এটা আমাদের যেমন আপনারা মনে করছেন এমনি যুদ্ধ করতে আসছে। এমনি যুদ্ধ করতে চাকরির জন্য এরকম করতে আসে না কেউ এটা ক্লিয়ার তাহলে এটা গন্ডগোলটা কোন জায়গায় আমাদের মনে রাখতে হবে এজন্য বলা আছে যে ওই দাদা তার রব্বা কফিল করাহু কুরানি আর যখন আল্লাহ সহানা হুয়া তা আল্লাহ এককত্রের আলোচনা করা হয় এক আল্লাহ আলোচনা করা হয় ইসম আজ কুলুবুল্লা দিন তখন যারা লাইন পরকালে আখেরাতে বিশ্বাস করে না লাই মুল আখেরাতে তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায় ইসমাজত সংকুচিত হয়ে যায় ছোট হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় কুলুবুল্লা দিন আলায়ুমিন जरा परकाले विश्वास करागुचित तूब खुशी है जो अपनी आल्ला क्षमता आज क्षमता आजारल्लाहार्षम आज এটা যদি বলা হয় তাহলে খুব কি খুশি হয়ে যায় যে কালকে দেখেন কথা সাথে। তো ও লোক বলতেছিল এলাকায় আমি দেই। যারা বসে তারা তো জানে তো আগে ওনারা একসাথে মাজার যে আজমির যেত অনেক গ্রুপ মিলে যেত তো এই গত পরশু একটা গ্রুপ যাচ্ছে তো ওই গ্রুপের মধ্যে ওনার এক বন্ধু আছে সে নিয়মিত আমার লেকচার শুনে তো আগে জানায় নাই যখন যাবে ওই সময় ফোন করে বলছে দেখো আমি যাচ্ছি করেছে ওখানে গিয়ে আমি খুব আত্মতৃপ্তি পেয়েছি মনের প্রশান্তি পেয়েছি খাজবা বাবাকে স্বপ্নে দেখেছি এবং আমার জন্য এবার কেমন ব্যবসা সব ভালো হচ্ছে এটা তার মনের মধ্যে মানে শয়তানে খুব ভালো করে ধরেছে এই কারণ তাই আলোচনা শুনতে শুনতে একটু যা ঠিক হয়েছিল শয়তান যে তাকে নিতে পারলো এজন্য শয়তান খুব চেষ্টা করেছে এখন তাকে যেখানে যা লাগে শয়তান সব সহযোগিতা করছে এই যে বিষয়গুলো যে দেখেন্টর এখানে সেগুলো শোনাচ্ছিল সে ডাক্তার তো এই বিষয়গুলো শোনাচ্ছিল যে ওদের এই অবস্থা কি করব। ওনার উপরে ধরঝপ্টা আছে অনেক উনি যে এলাকার লোক সে এলাকায় মাসা বেশ প্রভাবশালী লোক কিন্তু এই দাওয়াত দিতে গিয়ে প্রথমে ক্ষিপ্ত হল যারা আগে ওনার থেকে মিলাদের পয়সাটা তো তারা প্রথমে না। কি দেখবাদের একদিন সবাইকে দাওয়াত দিল আর সেই দিন একটা লেকচার ছিল পুরনো লেকচার ওরা তখন বুঝতে পারলো জিনদের মতো এতদিন খুঁজতেছিল কি হলো জিনারা যখন কোরআন নাজিল হয় তো ওরা আগে আসমানে উঠতে পারত ফেরেস তাদের পরামর্শ শুনত এখন কোরআন নাজির হওয়ার পথে এটা বন্ধ হয়ে গেছে কি হল পরে একদিন রাত্রেবেলা তারা শুনতে পেলে আল্লাহ রসুল কোরআন করছিলেন না তো তখন তারা বুঝতে পারলো যে এই কোরআনের কারণেই আমরা আর যেতে পারছি না তো যখন ওই মজলিসে আসলো আর শুনলো তখনই বুঝতে পারলো যে এই কারণেই ওনার মিলের বন্ধ হয়ে গেছে আগে মিলের পর কম্পকে একজনকে পাঁচ হাজার টাকা দিত তো এটা ব্যাপার না বিশাল ব্যাপার না এখন কি করে পাঁচ টাকা দেয় না তো কি করা হবে পুরো ব্যবসা বন্ধ আর ভুল করেছি এরকম অবস্থা ওনার হাসপাতাল আছে একটা হাসপাতালটা ভেঙে দিবে এরকম চক্রান্ত করতেছে হাসপাতাল ভেঙে উৎখাত করবে থেকে তো যাই হোক আল্লাহ হেফাজ করবে এগুলো তো তো বলা হচ্ছিল आल्ला जख एक आल्ला आलोचना तरग संकुचित मन खराब लगे बिर बोध कर जिकिर आल्ला अल्लाह आर बुजुर्ग क्षमता आर क्षमता आगे उल्लेख करा खूब खुशी এখানে আল্লাহ তারা ওদের চিত্রটা খুব সুন্দর করে ধরেছেন আজব ভাবে ধরেছেন ওদের মনটা খারাপ হয়ে যায় ক্ষোভে ফেটে পড়ে যায় এরকম ভাবে আর যখন আল্লাহর আলোচনার সঙ্গে ওদের পীর বুঝুন আলোচনা করা হয় তখন তারা কি করে আমি এখানে নিয়ে আসছি তাহফিদের কথা বললে পাথর বৃষ্টি বর্ষণ হবে গালিগালাজের তুফান বয়ে যাবে বচ্ছনা তিরস্কারের বাজার গরম হয়ে যাবে সরগোল শুরু হয়ে যাবে और आल्ला घोड़ा सा गादाशाह ईदुर शाह बदर शाह लेचू शाह गोलापा इत्यादि आनंदधन आकाश बताश मुखरित हो जाए बा हादिया तो पकेट भरे हलुआ मिस्टी स्तूप लेगे जाए खादेम खदमे लाइन लेमारत बोर निर्माण की आल्ला देो क्षति होरणर आता से संपर्क সুরায় আলমো মিনুন চল্লিশ নম্বর সুরার বারো নম্বর আয়াত আল্লাহ তালা এখানে বলছেন কবীরুম আল্লাহ দুরাহ যখন শুধু এক আল্লাহকে ডাকা হতো কফারতুম তখন তোমরা অস্বীকার করতে আর যদি আল্লাহর সঙ্গে শিরিক করা হতো তো মিনু তাহলে তোমরা আল্লাহ তালা ওদের চরিত্র হাজতরাওয়া মুশকিল কুষা আছে না এগুলো এরকম বন্দা নামাজ গরিব নামাজ খাজা নামাজ এগুলো কি গরিব নামাজ গরিব আর নওয়াজ দুটা মেলে হলো গরিব কো নাজ নেওয়ালা যে গরিবকে দায় দাতা দাতা হ্যাঁ পাকিস্তান ইন্ডিয়াতে আল্লাহ রসুল করে বলে দাতা ঈদে মিলাদের কি করে গান গায় রাস্তা রাস্তায় মিছিল করে দাতা কি হাবা শোনো নাই গান গুলো গান আছে বেদাতিদের সুন্দর সুন্দর গান আছে শুনলে মনে করো তোমার শুনতে বাধ্য ভালো লাগবে এত আশ্চর্যজনক গান কি গান পুরা হিন্দুরা দাঁড়ায় গান শোনার জন্য এটা আছে বোধ হয় এখানে আছে না পুরো দুনিয়ার এগুলোর কি আছে ওর বাপকেছিল তো যাই হোক তো বলা হচ্ছিল এখানে বলা আছে যেটা তা হচ্ছে বান্দা নামাজ গরিব নামাজ খাজা নামাজ জুলফে দারাজ গেসু দারাজ এগুলো কি বুজুর্গের স্তর বুজুগ হচ্ছে এক স্টাইলের চুল গেসু দারাজ হলো দুই পাশে গেসু দরাজ হয় আর যদি হল কি হবে জুল্ফে দরাজ এরকম ভাবে খাজা নামাজ বান্দা নামাজ গরিব নামাজ এগুলো সবই এক একটা আজমির হল গরিব নামাজ খাজা গরিব নামাজ অনেক গরিব নামাজ আর हायदराबाद जरा टीबू सुलतान एखे खबर पाए गुलरबार शरीफ बानदावज बंदावा गरीब नाम गरीब के दिन उन्होंने बानदानवज समस्त हम बंद सबा नवाज करबर्गा शरीफ आजमिर शरीफ बागदाज शरीफ शरीफ शब्द लज्जा पच्छे से शरीफर सराफ नष्ट हो गए सब जगह शरीफ हाँ और शरीफ औरुल्हानदारेद्लिसम और दुलार दुल्हान बासर रात मिलन घटे ए रकम बुजुर्गरा मारा गए रात आल्ल मिलन हो जाए नाम हमज बारक बरस हाँ जे बच्चे महापवित्रगोलो की महापवित्र कुदूसर तर्जमा कार तर्जमा कुदूस कार नाम महापवित्रश शरीफ दर्मानी इतना मिलाच कुदूस जेहत आल्ला महापवित्र तो महापवित्र आल्लर संगे मिलन है महारस महापवित्रस এটা রহস্য আছে প্রত্যেকটা শব্দ যারা তৈরি করে এটা এমনি ওদের রহস্য নিহিত আরাবির বই আছে মনসুর হল্লাজের বই আছে এগুলোতে এই বিষয়গুলো ক্লিয়ার করেছে ওরা আর আমাদের দেশে যারা একেবারে ওদের মধ্যে সুফিবাদের গোড়া যারা আছে এরা ভালো করে জানে এগুলো তো বাহার হাল বলছিলাম আল্লাহ তারা বলছেন আল্লাহকে ডাকার সময় যদি এদেরকেও শরিক করা হয় এরাও কিছু দেয় এদেরকে ডাকা যায় তাহলে একটু তাহলে তোমরা এই মানানো এই তারা এগুলো বাইর করেছে হাজতরাওয়া মশকিল কুষা অ্যাসফো ফোলা হাজের নাজের আল এম উল গাইব এই যে বিশ্বাসগুলো আছে এগুলো ভিত্তি এখানে এবারে আমরা আসব কোরআনুল করিমের এ বিষয়গুলো যখন আমরা জানতে পারলাম আমরা এখন দেখব নবীরা যখন তাওহিদের দাওয়াত দিয়েছিলেন তখন তার উন্মতরা কি কি উত্তর দিয়েছিল আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা এব্রাহিমের নয় নম্বর আয়াত চোদ্দ নম্বর সুরা নয় নম্বর আয়াতে বলছেন পরবর্তীদের খবর পৌঁছে নি তাদের বিষয় আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না তাদের কাছে তাদের পয়গম বর্গন প্রমাণাদি নিয়ে আগমন করেন তারপরে নবীদেরকে তারা উত্তর দিল কি করব তোমরা চাও আমাদের পূর্বপুরুষগণ যা করেছে এর থেকে বারণ করতে চাও এটা প্রথম বিষয় যে পূর্বপুরুষরা যা করেছে বাপ দাদার যুক্ত করে আসছি এটা তোমরা আমাদেরকে ছাড়াতে চাও নবীরা কিন্তু এখানে কোন বুজুর্গের নাম নেন নাই দেখা যায় যে এরা মানুষকে খেপাচ্ছে কি বলে নুয়ালামের কম নুয়ালাম যখন তিনি বললেন যেটা আমরা আগে বলেছিলাম সঙ্গে সঙ্গে এই লোকগুলো প্রতিবাদ করে কি বলল অকাল তারা বলতে লাগলো এটা হচ্ছে যখন দেওয়া হয় তখন তারা পূর্বপুরুষদের এবং কিছু বুজুগদের নাম উল্লেখ করে তাহলে কি এরা ভুল করেছে আব্দুল কাদের জেনানি ভুল করেছেন মহেন্দু চিস্তি ভুল করেছেন শাহজাল ভুল করেছেন তারা ওই সব ভুল করেছেন এরকম আমাদের কাছেও তাদের গুরুত্ব আছে এদের নাম নিয়ে দলিল পেশ কর তখন তুমি কি বলবা হয়তো চুপ থাকতে হবে আর নয় সত্য কথা বলতে হবে এই জন্য এখানে আল্লাহ তালা বলছেন এই ওয়াদ সুয়া ইয়াহুক ইয়াগুস নাসর এগুলো ছিল নুহারা সালামের পরবর্তী কিছু বড় বড় আল্লাহ লোক তারপর কাছে দেখবেন তখন শয়তান আসবে এদের কাছে এত বড় বড় বুজুগ এরা সব মরে গেল তোমাদের উপর আল্লাহর গজব আসবে কাজে তোমরা তবা করো কে নসিয়াত করছে শয়তান ওয়াজ করছে ठीक हो जाओ तबा करो कथागुलत मान करो मूर्ति बस दास दी वाली सुन जगह बसाओ एर पर कथागुल प्रचार करो और मन मने धारणा करोर मुख थे बेचने बसीर बसि এ লোক পিস বক্তব্য এইভাবে মূর্তি তৈরি করলো এই লোকেরা মূর্তি কিন্তু পূজা করে নাই এরা শুধু মূর্তি তৈরি করে ওখানে মূর্তির সামনে বসে ওনাদের সে বক্তব্যগুলো প্রচার করত এরপরে আস্তে আস্তে নতুন পরজন্ম তারপরে আর পরজন্ম এই এইভাবে আস্তে আস্তে মূর্তি পূজা তৈরি শুরু হয় তাহলে মূর্তি পূজা একদিনে আসে নাই এই যে ওয়াদ সুয়া ইয়াউক এগোস নাসার এইগুলোর বিরুদ্ধে কিন্তু নোয়াল সালাম বলেন নাই তো এগুলো কেন বলা হলো বলা হচ্ছে এগুলো যে জনগণকে খেপানো জনগণকে আপনিও যখন তাহিদের দাবাত দিবেন তখন জনগণকে খেপানোর জন্য কিছু কথা বলা হবে তাহলে এই বুজুগেরা কম বুঝেছেন এরা কি ইসলাম বুঝে নাই এই বিষয়গুলো চলে আসবে ওই যে কুষ্টিয়া যে আছে না আবদুল্লাহ জাহাঙ্গীর গতকালকে একটা লেকচার দিছে যে দেশের সরকারের আইন মানা ফরজ আমাকে কয়েক জায়গাতে বন্ধুর আজকে এটা কি হবে এরা কি বুঝে না আমি বললাম হা এরা আয়াত দিয়ে দলিল বেশ করেছে এখানে আত্মীয় শব্দ আছে আত্মীয় রাসুলের শুরুতে আত্মীয় শব্দটা আছে কিন্তু আমি মিনকুমের জায়গায় কি নাই আত্মীয় নাই কারণ উলিল আমরের আনগত্য করা যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা আতি উল্লাহ আতি করবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত সেই উলুল আমর শাসকদের হুকুম মানা যাবে আর যদি তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্যের মধ্যে না থাকে তাহলে এরা উলুল আমর না এরা উলুল খামরফ এরা কি খামরফ এরা মদের হেফাজতকারী মূর্তির হেফাজতকারী অদুল খামর খামর মানে কি মদের হেফাজতকারী আর এদের সূত্রটা থেকে এরা সৌদি আরবে পড়াশোনা করেছে সৌদি আরবের ওটা বিশ্বাস যে ও দেশের বাদশাহর খালি খচর মুসলিম তো তার কাছে বায়াত দেয় হয় বায়াত দেয় খাস হলরুমে বেশ আল্লাহকারের শান সৌকাতে আর একটা বায়াত হয় আম বায়াত আমাদের যেমন যমুনা ব্রিজের ওখানে অনেক খোলা মাঠ আছে এরকম রিয়াদের ওভার ব্রিজ আছে ওর নিচে ভীষণ খোলা মাঠ আছে এখানে আমি আব্দুল্লাহ অষ্টাল বায়াত হচ্ছে বড় বন্ধু এরা জেদ্দা আছে দামাম আছে রিয়াদের আছে সব জায়গা আছে এরা এবং এদেরকে গুরুত্ব অনেক বেশি কোরআন কি বলেহুম मध्य संगे के बना मुरब्बी बना अनुजाई सऊदी प्रशासन जरा कम पकड़ा ख्रीटान बन्धु फमिन परिस्कार फटो गुराए लजन दी आर लमा আমরা এটাকে বলি আল্লা এমা আল্লাহ মানে যারা মুসলিম খবর থেকে ঘুমানো আর খালি কিছু তৌহিদের কথা বলে তা হচ্ছে গরিবের তৌহিদ গরিব যে সিরিক করে ওই যে মাজার পূজা পীর পূজা এগুলো আছে এগুলো পুরো দোড়া বলে আর একটা যে ভিআইপি সিরিক যেটা রাষ্ট্রীয় সিরিক যেটার বিরুদ্ধে নবীরা বলেছেন এইখানে ওদের বক্তব্য নাই এখানে তারা মাশাল তারা কি আনুগত্য করতে হবে শাসকের হুকুম মানার ফরজ তা আমি বললাম যে আচ্ছা শাসকরা তো সামনে ষোলোই আগস্টে ছুটি দেওয়া হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কিভাবে শ্রদ্ধা নিবেদন করতে হবে তো ওনার মাজারকে গিয়ে দিয়ে আসুক যত সরকার নির্দেশ মানা দরকার এরকম সরকার রাস্তার মোরে মরে মূর্তি তৈরি করছে এই মূর্তিগুলো শ্রদ্ধা জানান এত কিছু পড়াশোনা করি কি বুঝেনা হ্যাঁ এই কথাটাই বলা আছে করানা কি এত না আমাদের এত বড় বুজুর্গ এত বড় আলেম এত বড় পীর এরা কি সে এতগুলো বই না এই জিনিসটা বুঝে না উনি বুঝে কি বুঝে না এটাকে জিজ্ঞেস করেন উনি তখনই জীবিত আছে মরলে তো আরো সমস্যা মরলে তখন আমাদের আর জিজ্ঞেস করা যাবে জীবিত আছে জিজ্ঞেস করো এরাও তো তাহিদের বই লেখে সিরিকে বুঝতে বই লেখে এদের সিরিকটা হচ্ছে কোন পর্যন্ত গরিবের সিরিক যেগুলো আছে মাজার পূজা পীর পূজা ওইটিয়া বাকি এইগুলো আর কি আর একটা যে রাষ্ট্রীয় সিরিক যেটা ভিআইপি সিরিক যেটা কি দাওয়াত দেওয়া অনেক গতকালকে রেডিও একটি বক্তব্য দিচ্ছে টেলিভিশনে গতকালকে আবদুল্লা জাহাঙ্গীর গতকালকে টেলিভিশনে বক্তব্য দিছে তাকে কোন একটা বোন প্রশ্ন করেছে যে অনেকে সারা বিশ্বে একদিনে রোজা রাখে একদিনে কি করে ঈদ করে চাঁদ যেখানে দেখায় তারা ওইটা মানে এটা কতটুকু শুদ্ধ উনি উত্তর দিলেন যে না এটা সম্পূর্ণ হারাম শাসকরা যে হুকুম দেয় ওটা মানতে হবে হারাম হারাম হারাম তিনবার বলছে সে তিনবার বলছে হারাম হারাম হারাম আর এরপরে যদি সূত্র দরকার আমার কাছে নাম্বার আছে যে মহিলা ফোন করেছিল তো ওই নাম্বার আছে তো মহিলার নাম্বার দিয়ে আপনার সহসা যোগাযোগ করবেন হ্যাঁ যে মহিলা নিজের টেলিভিশনে দেখে তারপরে তার সাথে যোগাযোগ করেছে এবং শনিবার আমার মহিলাদের জন্য প্রোগ্রাম আছে এই মহিলা আমাকে এই প্রশ্ন করবে আগামী শনিবারে দশটা থেকে প্রোগ্রাম হবে তো সেই মহিলাদেরকে সব জড়ো করো যেখানে যত মহিলা সব জড়ো করো তাদের যত প্রশ্ন আমাকে করবে জল ইনশাল্লাহ মিরপুরে তো যাই হোক কারণ হচ্ছে এই এই লোকগুলো সমাজে অনেক প্রতিষ্ঠিত আলেমদের মানে যারা মোটামুটি তা কথা বলে তাদের কাছে এদের বই আছে অনেক এখন যখনই সে এই ফটো দিল আর সেটা জুড়ি তার সাথে এই ফটোয়ার সাথে জুড়ি দেশের কত বড় বাহাত্তক জিনিস বাংলাদেশ সরকার আইনমালা ফরজ যদি বলে কেউ তার তাগুত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট এরা আর কিচ্ছু লাগবে না এটা তাগুদ কারণ এই সরকারগুলো তাগুদ সামনে আসতেছে তাগুতকে একেবারে আমরা আলোচনা করবো ইনশাল তাগুত এগুলো পরিষ্কার তাগুদ কথা বলার পরে ছিল তাদের বিরুদ্ধে এরকম ভাবে মুসা আলহাম যখন লাল এলহা ঘোষণা করলেন তখন লাল ধাক্কা গিয়ে লাগলো কোথায় ফেরা বদিতে মানে কোন ইহা নাই কোন ক্ষমতা চলবে না কারো আইন চলবে না কারো এরকম ভাবে আমাদের রাসুলসুল যখন লাইল দাবাত দিলেন তখন ধাক্কা রাখার কোথায় গিয়ে তখন মক্কার শাসক যারা তাদের উপরে তার মানে কারণ শাসকরা সমস্ত শিরিকের লালন পালন করে এই মাজার বলেন মাজ রাস্তার মোড়ে মরে মূর্তি বলেন তৈরি করছে কারা আপনি জানেন একটা মূর্তি ভাঙেন না আমাদের দেশের অনেক লোকের এই বিষয়গুলো ক্লিয়ার না যে কারণে তারা বলে আমাদের দেশের যে লাই লাইল্লা পরে লাইলা পরে ঠিকই রাস্তার মরে মূর্তি তৈরি করে কারা ওই রাজদার বাগির পিড়ে মরিদরা বট বাংছিল না ওই যে ভবন বিমানের মতি দিলে যাচ্ছে তো তারপরে কি হয়েছিল ওদেরকে তো এটা তো ওইরকম মূর্তি না এরপরে যদি শহীদ মিনার ভাঙ্গা যায় তাহলে তো রাষ্ট্রদ্রোহী মামলা হবে কারণ শহীদ মিনার মারাত্মক জিনিস তাহলে এই জিনিসগুলো যারা তৈরি করে এই জিনিসগুলোকে যারা হেফাদত করে এর বিরুদ্ধে যদি কেউ বলে তাদেরকে যারা প্রতিবাদ করে এরা কোন পর্যায়ের লোক এরা যদি হয় উলুল আমর কোরআনের দলিল পেশ করে তো মুশকিল এই মনে করতে হবে যে বিষয়গুলো আমাদের দেখা যখনই এরকম দাবাত দেওয়া হবে লাইলাহার দাবার যখন চলে আসবে তখন তারা বলবে কি এই নাম চলে আসবে অমুক বুজুর্গ কম জানেন অমুক আলিম কম জানেন অমুক ব্যক্তি কম জানেন এ বিষয়গুলো বলা আছে হ্যাঁ আজানা লেনা আবুদাল্লাহ তুমি কি আসলে আমরা এক আলারে করবো অন্যাদ আবাউনা আমাদের বাপ দাদারা যেটা ইবাদত করতে ছেড়ে দিবাদ আমরা ছেড়ে দিব মা উত্তর দিয়েছিল সুরায় হুদের তিপ্পান্নানুবে তারা এখানে বলল যে হুদ সুরায় হুদের তিপ্পান্ন নম্বর আয়াত তাহে তুমি আমাদের কাছে কোন প্রমাণ নিয়ে আস নাই আমরা তোমার কথায় আমাদের তুমি তো ইতিপূর্বে আমাদের কাছে বড় আশা ছিলে, তোমাকে নিয়ে আমাদের অনেক বড় আশা ছিল তুমি আমাদের পীর হবে আমাদের সমাজের নেতা হবে এতগুলো আশা ছিল আমার জুয়ান কমলা হাজা ইতিপূর্বে তুই আমাদের কাছে বড় আশার পাত্র ছিল আর তার হা না আর না তোমার আল্লাহর কোন কাজ নাই আমাদের বাবদা দ্বারা যা এবাদত করে গেছে পূজা করে গেছে সেইগুলোতে বর্জন করা নিষেধ করে তোমার কাজ এছাড়া কোন কাজ নাই ওই সাক্ষী तुम्हें जेदि आहान जाना स्पष्ट सन्देहर मध्य आरोप मदियाान वीद्लम दावे दिलुरुना तुम सलामार नाम क्या नई তোমার চালাতের কাজ হলেই আমাদের বা দাদার যুগ থেকে যেগুলো এবার এছাড়া কোন কাজ নাই তো এই হলো বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমাজেও যখন আমরা সত্যি কেহিদের দাওয়াত দিব এই অভিযোগগুলো আসবে সেই জন্য আপনাদেরকে এগুলো ধরাই দেওয়া এ পর্যন্ত আমরা আলোচনা করলাম মূলত লাইল হাই দুইটা অংশ নিয়ে এখান থেকে আমরা যে আলোচনারা শুরু করবো তা হচ্ছে তাওহাইদের দুই রোকন কয় রকম আমরা তাওহাইদের প্রথমে এরপরে এখন আমরা আসবাইদের রকম যেহেতু আলোচনা নাই তাওহিদ আকিদা সম্পর্কেও এই জন্য এগুলো নিয়ে কোনো চর্চা নাই জানাও নাই যদি জিজ্ঞেস করা হয় তাওহাইদের কয় রকন কয়টা রোকন মিলে তাউহিদ হয় তো অনেকেই হয়তো এটা বুঝতে পারবেন কোন প্রশ্ন করা যায় কিনা অথচ তাহিদের দুই রকম কয়াত আছে কোরআন আয়াত আয়াতুল কুসির পরে একটা এখানে তারা বলছেন এখানে রে জম তার মানে শর্তের জন্য আসলো মান এখানে শর্তের জন্য মান মান্ত যে তাগুত কে কুফুর করে প্রত্যাখ্যান করে বর্জন করে বিল্লাহ। এরপরে আল্লাহর আনে এই দুইটা যে পূরণ করবে শর্ত ফাকাদ ইস্তাম সাকা ফাকাদ ফাঁকাদ নিশ্চয় ইস্তাম সাকা সে শক্ত ভাবে ধরলো মা মানে এমনি ধরা আর ইস্তাম সাকা মানে শক্ত হয়ে ধরেছে ফাল ইস্তামা লি হচ্ছে এই যে পাখাগুলো ঘুরে এই যে ঘুরে যে সাথে করা অরওয়া ধরার জন্য যেটা বাঁকা করা তার নাম কি চায়ের কাপের যে বাঁকা অংশ ওটার নাম কি ওরোয়া জগের যেটা বাঁকা অংশ ওটার নাম কি এরকম ফ্যান ঝুলাবার জন্য রড বাঁকা করে দেয় ওটার নাম কি যদি মজবুত না হয় ওটা ধরে ঝুলতে চায় তা ঝুলতে পারবে ছিঁড়ে পড়ে যাবে আবার ওইটা মজবুত ঠিক আছে আগুত যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো কুফুর করলো বিল্লাহি অয় এখানেও জজম এবং আল্লাহর প্রতি ইমান আনলো शर्त दुईटे क्या करल फम सका से व्यक्ति शक्त भावल मजबूत हाथ मजबूत कड़ा मजबूत शक्त मजबूत हाथ धरल लांगा जा किड़े जावार ना किड़े जाए कारण एमने हाथलट मजबूत और धरते कि শক্ত করে এখন আর কি হবে না আর শক্তভাবে ধরতে হলে কয় হাত লাগে দুই হাত দিয়ে শক্ত করে ধরা দুইটা জিনিস হলো এই দুইটা শর্ত এই দুইটা রকুন এই দুটো যদি করে তাহলে ইস্তাম সাকা বিল ওরোয়া তেল উসকা আর নইলে তার রশিদ ছিঁড়ে যাবে বিষয়টা ক্লিয়ার হলো তাও হাই রোকুন কয়টা কি কি গুত আর ইমান বিল্লা কয়টা হলো দলিল কি সুরা বা ছাপ্পান্ন নম্বর আয়াত একটা দেওয়া হলো এটা ক্লিয়ার আরেকটা আয়াত সুরা নাহালের ছত্রিশ নাম্বার আয়াত সুরা নাহাল ছত্রিশ নাম্বার আয়াত সেখানে বলা হচ্ছে ওলাকাত বাসনা ফি উম্মাতির উম্মতের রাসুলা আনে আই নিজানিবু আর তাগুত আনে আবুদুল্লাহ আন এই কথা যে ও আবুদুল্লাহা এক আল্লাহ রে ইবাদত করবে অজতানিবুত তাগুত এবং তাগুতকে এই যে বলা হয় মূলত নিরাপদ দূরে থাকা ওই যে একটা রাকের পিছনে থেকে দুইশো গাছ দূরে থাকুন একশো গাছ দূরে থাকুন এরকম দূরত্ব বজায় রাখা তাগুতের থেকে নিরাপদ দূরত্বে থাকা খালি বর্জন করা না তাগুতের থেকে নিরাপদ দূরে থাকা তাহলে এতভাবে এখানে পরিষ্কার হয়ে গেছে যে প্রত্যেকটা জাতির কাছে যে রাসুল পাঠানো হয়েছিল প্রত্যেকটা রাসুলের আদেশ ছিল কি কাজী মোমিনেও এক হিসাবে কি পাক্কা কাফের কিসের কাফের তাগুতের কাফের মানে কাফের মানে অস্বীকার করা ত্যাগ করা বর্জন করা তাহলে মমিন হইতে কি করতে হবে কুফুরবিদ তাগুত করতে হবে তাহলে একজন পাকা মমিন মানে কি তাগুতের পাকা কাফের তাগুতকে যদি অস্বীকার না করা হয় ত্যাগ না করা হয় বর্জন না করা হয় তাহলে তার ইমন হবে পাকা মমিন হতে হলে কি করতে হবে তাগুতের পাকা কাফের হতে হবে এটা ক্লিয়ার থাকতে হবে আমাদেরকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম তাও হিদের দুই রোকন নিয়ে এখন তাগুত কারা এটা আমরা একটু পরে আসব। কারণ এর আগে তাওহিদের মূল যে দুই প্রকার বলা রোকনগুলো গেল এরপরে তাওহিদের আকসাম আসবে তা কত প্রকার অবশ্য তা উহিদের কোন প্রকার নাই আসলে তা উহিত তা অহিদি তা অহিদের যদি প্রকার করে তা উহিদ থাকে না বুঝাবার জন্য বলা হয় ভাগ করে দেওয়া হয় যে এবার বোঝানো হয় যে আল্লাহর যে ওহদান ইয় এটাকে খালি আল্লাহ এক আছেন বললেই চলবে না এটাকে বুঝাবার জন্য ওরা মাইকের আমরা আসলাফরা এটা করেছেন যে তৌহিদকে বুঝাবার সুবিধার জন্য এটা খুব ক্লিয়ার থাকবেন তাও কোন ভাগ নাই যে তাওহিদ মানি হচ্ছে সব নিয়ে এখানে ইল্লাহ মানি হচ্ছে আল্লাহ ছাড়া কোন ইহা নেই কোনো মাহবুদ নেই কোন আইনবিধা দর মালিক নেই কোন সৃষ্টিকর্তা নেই কোন রব নেই কোনো আল্লাহর বিধানে মধ্যে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই এসবগুলো লাইলহার মধ্যে সবগুলোই আছে কাজী ল থেকে ইহার মধ্যে সবই এসে গেছে তারপরে বুঝাবার জন্য তিনটা ভাগ করা হয় বুঝাবার জন্য কিছু জন্য তাওহিত তিন প্রকারে বলা হচ্ছে আল ফিল আলাফা তাও ফিল উলহিয় বা তাহলে এপাতত বলা এটাকে আর তাউ ফিল আসমা ওয়াসিফাত হল তিন প্রকার তাওদ ফির রুব আর রবের বেগ বেলায় আল্লাহ যে রব এক্ষেত্রে আল্লাহ এককত্ব বজায় রাখা আল্লাহকে রব মানলাম সাথে সাথে আরো কিছু রব মানলাম আল্লাহর সাথে তাউহিদ ঠিক থাকলো না তার আমরা তাউহিদটাকে তিন ভাগে ভাগ করব তাওশাহিদ ফিল উলোহিয়ত তাওহিদ ফের রুবিয়ত আর ছিল তাগুতকে বর্জন করা তাগুত কি জিনিস তাগুত কত প্রকার আছে কি কি আছে সেগুলো আমাদের জানতে হবে প্রধান প্রধান তাগুদগুলো কি কি আছে এগুলো যে আমরা না চিনি তো বর্জন কেমনে আমাদের দেশে কোরআন शयम सुल्लुम सुल्लम शब्द सुल्लम तरह की না বয়দাবি ঠিক আছে বয়জাবি তো তাফির তো এরকম যারা বড় আলেন তাদেরকে দেওয়া হয় কি পড়াইছি অনেকদিন আমার একটা দুর্ভাগ্যরা সবাইকে বলতে পারিনা ফারেক হওয়ার পর থেকে যতদিন সরাদামি পড়াইছি মাহমুদিয়া তো পড়াইছি রাহমানি তো পড়াইছি আর রাহমানি আমি যে বছর শেষ করলাম সরেজামি বোধহয় যে কাফিয়া সারেজি একসাথে এখন ওটা আমার বৎসরই শেষ মানে শারেজ আমি আলাদাভাবে পড়ানো তো আমি বস্তরই আর আলাদা থাকে নাফিয়া সব এক হয়ে গেছে আর এখন তো আসলে যদি একসাথে করে আছে তো যাই হোক এই যে সারেজ আমি বক্তা মানি তাহলে খেসুল মেফতাহ তারপরে কি সারে তাহিব এগুলো পড়ানো হয় আর কোরআন তর্জমা পরিস কাকে কাকে কারি সাহ কে ডাকো তো আমাদের লালবাগে লালবাগর খুব প্রোগ্রাম করতো এখন মারা গেছে মনে হ্যাঁ তো যদি কঠিন কোন শব্দ আসতো জিনিস এটা তো আপনি তর্জমা করলেন এটার সিরিয়া কি এটার বস কি এটা বাফ কি এটা বাদদা কি জোসিং সাহ আমি যদি এতগুলো জানতাম তাহলে আমাকে বললো সে আমি যদি এত কিছু জানতাম তাহলে আমাকে কোরআন পরামর্শ দেওয়া হতো না তাহলে আমি বুখারি পড়াইতাম আর নইলে মোক্তাছার পড়াইতাম তো যাই হোক এখন ওই বেচারা তাগুদ পড়াই যায় শয়তান আমাদের দেখতে হবে আমি আদিংগুলো ওখানে আছে তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায় এখানে তাগুত মানে না শান শানের একটা ইসলাস আছে দলে দলের লোকেরা সেখানে বিচার নিয়ে যায় এটা হা কেমন এলাকার তাগুদ তাগুদের কাছে বিচার নিয়ে যায় এজলাস আছে নাকি সেই এজলাসে সবাই দলে দলে বিচার নিয়ে যায় এখানে এখানে এমন তাগুত যে তাগুদের কাছে বিচার নিয়ে যায় মানুষেরা সেই তাগুত কারা সেই তাগুত মানুষ যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান বিধানি করে বিচার করে এই তাগুত এখানে তো এই জন্য তাগুদগুলো সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে আমরা ইনশাল্লাহ তাওহিদের বিষয়ে আলোচনা করব এরপরে তাগুতের আলোচনা আসবে তাহিদের শর্তগুলো আসবে তো আজকে পর্যন্তই আপনারা যেগুলো আলোচনা করা হল আজকে আলোচনা ছিল মূলত মানে আমাদের সঙ্গে কুফ্ফাদের পার্থক্য যারা কোন জায়গায় এটা করেন আয়াত থেকে এগুলো খুব গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যে আমরা দাবি করি যে তাহিদ নেই মূলত গন্ডগোলটা লাই লেহা নিয়েই মূলত গণ্ডগোলটা এটা দলিল গুলো এই সেগুলোতে স্পষ্ট করা আছে তো এই বিষয়গুলো আমাদের খুবই জরুরি এরপরে আমরা আসবো বাকি আলোচনাগুলোতে আল্লাহ সব আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার টপিক দান করুন الله রহমতুল